ইসলামী হ্যাঁ পর্ব নিয়ে এই পর্বে যা থাকছে তা হলো ইমাম মাহাদির আগমন যদিও ইমাম মাহাদি সম্পর্কে কিছু আলেম বর্তমানে খুব হুলস্থ আলোচনা চালিয়েছেন এবং এরা সময় भावदाजी छाड़ा किए कारण क्या आलामत सम्पर्क कारो डेट देवर को दावर नहीं क्योंकि निश्चिन् सत्य रसूल अक्रमल नाप्ति मृत्यु की छोटे যেখানে জিবলিল আলী ইসরাত ইসলাম রসুল কে জিজ্ঞাসা করেছেন রসুল বলেছেন তিনিও জানেন না হম সম্পর্কে সুতরাং কেয়ামতের আলামত নির্দিষ্ট করে বলা জানা মানে কেয়ামতের নিশ্চিত খবর জানা আছে টাইম দিচ্ছেন তিনি এরকম কখনো হতে পারে না কিন্তু সেটা যেটা প্রকাশ পেলে দ্রুত বাকিগুলো প্রকাশ পাবে সুতরাং এখন সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে হয় না যাই হোক আমরা বলবো যে ইমাম মাহাদি যিনি আসবেন তিনি আমির হবেন এবং তিনি একজন নেতিনিধি হবেন দুনিয়াতে তিনি আহলে আহ একজন তিনি দুনিয়ার শেষ সময়ের মধ্যে দেখা দিবেন তার নাম হচ্ছে আবদুল্লাহ এবং একেবারে রসই আকরুল ইসলামের নামে নাম তার পিতার নাম একই হবে এবং তিনি দুনিয়াতে যখন জোরম এবং জোরম পরিপূর্ণ হয়ে যাবে তখন তিনি এই জলমের পরিবর্তে দুনিয়াতে ইসা প্রতিষ্ঠা করবেন संबाद आलेम आलेम अपना कथा सबाई विश्वास करें जो क्यों क्या अस्वीकार करपरि इमाम महदी ফাতেমা হরদার বংশধর আক্রম সাসমে ফাতেমার বংশধর এবং আহমাতি সুপ্রসিদ্ধ কথা হলো তিনি হাসান আলী আলীর বংশধর ইমাম হাসানের বংশধর তিনি আরেকটি কথা হচ্ছে একই রাত্রিতে আল্লাহানু তার তৌবা গ্রহণ করবেন এবং তাকে তৌফিক দিবেন বুঝ দিবেন হেদায়ত দিবেন তো এর পূর্বে তিনি এরকম ছিলেন না মানে তাকে পরিপূর্ণ রেডি করে ফেলবেন এবং তার কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করছি হবে এবং লম্বা হবে কখনো চ্যাপটা হবে না আরেকটা আছে যে তার খেলাপতটা এমন এক সময়ে তার খেলাপাত আসবে যখন বিশ্বের মুখে জোলম একেবারে ছড়িয়ে যাবে তখন তিনি এই জোলমকে ইনসাফে পরিপূর্ণ করে দিবেন বিশ্ব বিশ্বকে এবং তার খেলাপত চলতে থাকবে সাত বছর সেখানে ইসলামিয়া উম্ম এমন আপনার জীবনযাপন করবে যেটা ইতিপূর্বে কখনো দেখা যায়নি তখন বৃষ্টি বেশিভাবে জমিন উদ্ভিদ দিতে শুরু করবে ফসল দিতে শুরু করবে আপনার এরকম ভাবে গবাদি পশুর সংখ্যা বেড়ে যাবে হম এবং মানুষকে বিনা হিসেবে সম্পদ দিতে থাকবেন তিনি এবারে কাশির রহমতুল আলী বলেছেন বলে যে আমাদের ধারণা যেই খলিপে এসে মানুষকে এরকম কোষ ভরে বরে আপনার অঞ্জলি ভরে ঘরে দিবেন সম্পদ হিসাব কিতাব ছাড়া তিনি হচ্ছে মাহাদি হ্যাঁ এবং তিনি বলছেন সেই যুগের মধ্যে আপনার ফল খুব বেড়ে যাবে এবং ফসল বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে এবং যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি খুবই প্রভাবশালী থাকবেন এবং ধর্ম প্রতিষ্ঠিত হবে সেই যুগে এবং শত্রু হ্যাঁ আপনার অবনমিত হবে শত্রুর মাথা নিচু হয়ে যাবে শত্রু মা দালের আবির্ভাব হবে এবং ইমাম মাহদি তার সাথীদেরকে মুসলমানদেরকে নিয়ে ফিলিস্তিনি অবস্থান করবেন হম তখনই আলী ইসলাত হবেন এবং তিনি হম শেষ কথা যেটা বলবো যে আপনার প্রত্যেক যুগে যুগে ইমাম মাহদের দাবিদার অনেকেই এসেছেন কিন্তু সত্য কাউকে পাওয়া যায়নি সুতরাং আমরা এরকম কেউ ধোকা দিতে চাইলে ভবিষ্যতেও আপনার ধোকায় পড়বো না তার ব্যাপারটা সুস্পষ্ট হয়ে যাবে অনুসরণ করতে থাকবে সুতরাং এরকম ভাবে যে কেউ মাদির দাবি করলে আমরা পিছনে পড়ে যাব সেটা কখনো যেন না হয় আল্লাহ জাসনা থেকে রক্ষা করুন ওসালদি